www.almodinolbudina.com نحمده و نستعینه و نستقهره و نؤمن به و نتوکل علیه و نعوذ بالله من شرور انفسنا و من سیئات اعمالنا من يحجه الله فلا مضل له و ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়িদানা ওয়া নাবিইয়ানা ওয়া মাওলাানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাঁ ওয়া নাযীরাঁ ঃ নিজী বিসমিল্লাহি রহমানিহীম ইদিন মুফিমিরা ওকাল রসোল সাহাবিহীমে রসোলিউকম সুসলা আলা সয়দিন আলি সয়দ দিন মহম্মদ তমাস আল সয়দ দিন ইবরাহিম আলি সয়দ দিন ইবরাহীমিদম মজেদ দীনা মুহাম্মদি আলি সয়দীনা মুহাম্মদ আলা সয়দিন ইবাহা আলি সয়দিন ইবরাহী আলোচ্য বিষয় দেয়া হয়েছে मजहब किन सारा विश् प्रसिधतम एवं ग्रहण जोग्य चारजहब चलते सब चे बी मानूष अनुसरण कर हानाफी मजहब सा लिकी एर पर हामबिली একশো কোটিরও বেশি মানুষ হানাফি মাঝহের অনুসারে মাঝহাব সম্পর্কে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই জন্য কিছুদিন থেকে আমাদের কিছু ভাইয়েরা মাঝহাম সিরিক বলে আখ্যায়িত করে আসছে নারউজ বিল্লাহিমিন জালিক जरा मजहब मानी ए शत शत बसर आल्लुसुन्ना तेवाल जम बला हजहब माना के जरा शरिक बोल य समय एक एक नाम देखा जाए एक समय एक, एक एक नाम शुना जाए प्रथम तरह नाम छो ओह কিন্তু তারা দেখল যে এই নামটি চলার মতো নয় তাই তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাইল যে আমরা আপনাদের আনুগত্যশীল আপনারা যেভাবে বলেন আমরা এভাবে চলি বিরোধিতা করি না অতএব আমাদের নামটি ওয়াহাবির পরিবর্তে আহালেহাদিস মঞ্জুরি দেয়া হোক ব্রিটিশ সরকার তাদেরকে আহলে হাদিস নামটি মঞ্জুরি দেয় ডকুমেন্ট সহকারে কথাগুলো উল্লেখ আছে মজমুয়া রাসা এলে মাওলানা আমিন সফদরে কিতাবটি খুললে দেখবেন উদ্ধৃতি সহকারে উল্লেখ আছে ওনারা আবার দেখেন আহলে হাদিস নামটিও চলার মতো নয় এবং হাস্যকর একটি নাম কারণ হাদিস একরকম নয় বিভিন্ন রকমের আছে একরকম হাদিসকে বলা হয় হাদিসে মোতাওয়াতির আরেক প্রকার হাদিসকে বলা হয় হাদিসে মশুর আরেক প্রকার হাদিসকে বলা হয় সহই হন লে আইনিহি আর এক প্রকার হাদিসকে বলা হয় সহেই লেগাইনিহি আর এক প্রকার হাদিস হাসান লে আইনিহি আর এক প্রকার হাসান লে গাই হি আর এক প্রকার জরেফোন আরেক প্রকার জড়েফোন জিদ্দান আরেক প্রকার ওয়াহি আরেক প্রকার মনকার আরেক প্রকার লা আসলা লাহু আর প্রকার মৌজু জাল কিংবা বানাওয়াত আরও বহু প্রকার আছেহা দিছে এখন যদি আমার আহলে হাদিস বাইকে জি গ্যাস করা হয় হাদিস যত প্রকার হাদিস হলে আপনাকেও তো অত প্রকার হতে হবে এখন আপনি কোন প্রকারের হাদিস। আপনি কি মতাবাতির হাদিস। না আহলে হাদিস না চড়েইলে আইনিহি হাদিস, না কি চড়েইলে গাইরিহি হাদিস। না হাসানলে আইনিহি আহলে হাদিস, না হাসানলে গাইহি হাদিস। না জরিফ আহলেহা হাদিস, না আজিজ আহলে হাদিস, না মনকার আহলেহা হাদিস, না কি লাশলালাহু আহলেহাদিস লাশলালাহু মানে যার কোনো বৃত্তি নেই না কি ওয়াহি আহলেহা দিস না কি মৌজু তথা জাল আহলেহা হাদিস আপনি কোন প্রকারের হাদিস হলে হাদিস যত প্রকারের আপনাকেও অত প্রকার রইতে হবে তো আপনি কোন প্রকারের এটা আগে প্রমাণ করুন तो देखे जे नाम चलार मत नये नाम चलार मत ना हार द्वित कारण आहले हदीसर ओनारा व्याख्या दें हादी मानी तालोले कर् आन कथा जाए यश्र सम्मुखीन तरा हन तई एखे नाम व्यवहार करते से हैं सेल सलााफी सलाफ बकार जुगे बाल मानुष्ट के ए अर्थ है आप आगेकार जुगे बालो मानुषर अनुसारी एखे प्रश्न जागे कोमामुसारी हे मोर्शिक अपन फतवा अनुजी तो आगेकार जुगर बाल मानूस इमाम छाड़ा कारा ओर अनुकरण कर लेसरण कर ले क्यों अपारा मोर्शिक हबनाकरण कर कारण जदिनी मजहबपन्थीरा मुशेक है तो आगेकार जुगर बलो मानुष्ठ अनुकरण कारण अपनारा क्यों मोशिक हमें ना ये नाम क्यों चलार मत नये द्वित सलाफ मानी आगेकार जुगे बाल मानूष जा रहा आगेकार जुगे बालो मानुष के माने ए बला है सलाफी आप नामधारी आहले हादीज भाई के देखी ओनारा बर्तमान कथाय कथाय उधृति दें नासिरउद्दीन अलबानी मुरहुमर এরপরে উদৃতি দেন শেখুল ইসলাম আল্লামা এবনে তাইমিয়া রাহমা উল্লাহু তালার এবনে রাজব রাহেমা উল্লাহু তালার এবনুল কয়্যম রাহেমা উল্লাহু তালার এবনে তৈমিয়া অষ্টম শতাব্দীর মানুষ এবনে রজবুল এবনুল কয়্যম উব এবনে তৈমিয়া রহমতুল্লাহ আলহের ছাত্র আর নাসির উদ্দিন আলবাণী পনেরোতম শতাব্দীর মানুষ এরা হল পরের যুগের তো পরের যুগের মানুষ ভালো মানুষকে বলা হয় খালাফ যারা এদেরকে মানবে এদেরকে বলা হবে খালাফি আর আমরা মানি আশেখি যদিতে ইমামে আজম ইমামুল আইম্মা আবু হানিফা রাহেমুল্লাহ তালাকে তাহলে আমরা হইলাম বাস্তবে সালাফি আগের যুগের ভালো মানুষকে মান নেওয়ালা আপনারা পরের যুগের মানুষকে মানেন এরপরও বলেন সালাফি এটা তো মিথ্যা কথা হয় চলার মতো নয় যদি বলেন যে না আমরা সাহাবাই ক্যারামকে মানি তাহলে প্রশ্ন জাগে হজরত ইবনে মাসুদ রাজিউল্লাহু তালা আনহু সাহাবাইকারের মধ্যে তিনজন আব্দুল্লাহ সবচেয়ে বড় প্রসিদ্ধ ছিলেন বড় আলেম হজরত আব্দুল্লাহ এবনে মাসুদ হজরতে আব্দুল্লাহ এবনে আব্বাস হজরত আব্দুল্লাহ এবনে ওমর রাজিউল্লাহু তালা আনহুম এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলে গেছেন তোমরা যদি কোরআন শিখতে চাও কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে চাও তা আবদুল্লা এবনে মসুদ থেকে শিখবে সেই আবদুল্লাহ এবনে মসুদকে তারা মারাত্মকভাবে কটাক্ষ করে তার নাকি বুজবুদ্দির অভাব ছিল আল্লা মাফ করুক তো বুঝা কেউ সে সাহাবাইকারকেও তো মানেন না তো সালাফি কীভাবে হলেন। তাহলে সালাফে হওয়ার দাবিটাও সঠিক নয় আহলে হাদিস ওনারা ব্যাখ্যা দেন আমরা হাদিস মানি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম হাদিস মানতে কোথাও বলেননি সুনত মানতে বলে গেছেন আলাইকুম কুম্বে সুনতি তোমাদের উপরে আবশ্যক করা হলো আমার সুনত মানা ওয়া সুন্নাতিল খলাফা ইদিন আল মাহাদীন এবং আমার হেদায়তপ্রাপ্ত খলিফা যারা তাদের সুনত মানা আবশ্যক তো সুনত মানার কথা বলে গেছেন द्वित जे हादीशी हमें प्रथम पाठ कर तारू हिकुमर हमें तुम्हारे दुईटी बस्तु रेखे गलम ला दिल्लो माँ कम्स तुम्बी हिमा यह दुईटी वस्तु के जेपर्त तुम्हारा आकड़िए दौड़े तुमरा क्रष्ट होना पथहरा होना दुई बस्तुर एक बस्तु किताबुल्लाह आल्लाताबाब को अनेकारिन एक बस्तु असुन्नासुली अल्लाह रसुलर सुन्नत हदीसर कथा बोलें आहले हादी मानी हादिस मानी दबी जो करी हादी मानते तो रसुल बोलें रसुलर कथा मानलम कब हादिस मानलम कि द्वित हादिस माना सर्वक्षेत्र्भव नयन दरुण बुहारी शरीफ पिताबूता हर पवित्रता अध्याय एक हादिस आदेश ह আতানবী সাল্লাহর আলাইহে ওয়াসাল্লামা সোবাত ফা বালা কামা আল্লাহর নবী সাল্লাহর আলাইহে ওয়াসাল্লাম একদিন ডাস্টবিনে আসলেন লোকারা যেখানে ময়লা ফেলে ময়লার স্তুবে আসলেন আসার পরে ফা বালা বালামানি প্রস্রাব করেছেন কি অবস্থায় কা এমা দাড়ানো অবস্থায় এটা হাদিস বুখারি শরীফে আছে এখন আহলে হাদিস ভাইয়েরাজেদ তাদের নামের ব্যাখ্যা দেন আহলে হাদিস মানে আমরা হাদিস মানি এবারে আমার প্রশ্ন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে হস্রাব করছেন এটা তো হাদিস এটা মানেন না কেন হয়তো বলতে পারেন যে আমরা তো আমাদের গরের ভিতরে যে বা ল্যাট্রিন আছে সেখানে দাঁড়াইয়াই হস্রাব করি আমরা হাদিস মানি আমার প্রশ্ন থাকবে এখানে তো বাথরুম আর ল্যাট্রিনের কথা নেই সোভাতাত তাউন লোকারা যেখানে ময়লা ফেলে এখানের কথা আছে তো যদি বাস্তবে হাল হাদিস হন তাহলে আপনারাও ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্তাব করবেন এবং শুধু পুরুষরা করলে তো হবে না হাদিস কোরআনের হুকুম হাকামের ব্যাপারে আপনাদের ধারণা পুরুষ মহিলা একরকম কোনো ব্যবধান নেই এমনকি নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদতকেও আপনারা বলেন পুরুষ মহিলায় কোনো বেশকম হবে না একরকম পড়বে তাহলে মহিলাদেরকেও এখন থেকে বাইরে ডাস্টবিনে এনে দাঁড়িয়ে দাঁড়াইয়ে প্রস্তাব করাবেন তাহলে তাহলে তো আহলে হাদিস হবেন হাদিসের উপরে আমল হবে তখন আর ফ্রি লিফলেট বিতরণেরও প্রয়োজন পড়বে না ফ্রি চটি বই বিতরণ করারও প্রয়োজন পড়বে না টেলিভিশনে অ্যাডভার্টাইজেরও প্রয়োজন পড়বে না যে আমরা আহলে হাদিস ডাস্টবিনে দাঁড়াইয়ে পুরুষ মহিলা একসাথে প্রস্তাব আরম্ভ করলে জাতি বুঝবে যে এরা আহলেহাদিস হাদিস জন্য এই কাজ করে আপনাদের প্রচারও হয়ে যাবে ভালো কথা পুরুষরা দাঁড়াইয়ে প্রস্রাব করলে তো কিছু সেভ করা যায় কিন্তু নারীরা দাঁড়াইয়ে আরম্ভ করলে মাসাল্লাহ নেসফে আসফালের গোসল হবে তো এই হলো আহলে আহলেহাদিসের বাস্তব রূপ আসলে হাদিস মানে না আমরা যারা মজহাব মানি বাস্তবে আমরা হাদিস মানে কিভাবে কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি ইমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি আমল হইল নামাজ এই নামাজে যখন আমরা দাঁড়াই আমরা সাধারণত দুই পায়ের মধ্যখানে চার আঙুল ফাঁক করে দাঁড়াই আর যদি একটু বেশি মোটা হয় আর একটু বেশি ফাঁক করে দাঁড়াইলেও নাজায়জ নয় क्यों हमार आहाले हादी दाबीदार भाइय नाम दाड़ान लक्ष्य कर एक एक्टू छड़ाइए दाड़ान डैड बांगला चैगाई दाड़ाननारा चैगाए दाड़ान भाई तुम्हें नामाइले क्या तो जवाब दे हादी आदीस हादिसी अनुवाद करते हदीसटी बुखारी शरीफे उल्लेख आदीस हईल अल्लाह रसूल सल्लासलम अरसाद फरमान বাইনা এই হাদিসটি প্রত্যেকটি হাদিস সংকলক তাঁদের হাদিসের কিতাবে সব সোজা করার অধ্যায়ে উল্লেখ করছেন লাইন সোজা করার অধ্যায়ে উল্লেখ করছেন তার মানে হাদিসটি হলো লাইন সোজা করার ব্যাপারে আল্লাহ রাসুলো বলতেছেন লনা সুফু ফাকুম তোমরা খুব গুরুত্বের সাথে তোমাদের সবকে সোজা রাখবে তীরের মতো বরাবর যদি সব আঁকা বাঁকা হয় কেউ আগে কেউ পিছনে উজুহিকুম। তখন তোমাদের মধ্যে মতানৈক্যিংসাবিদ্যুপ সৃষ্টি হবে হিংসা সৃষ্টি মিল মিলাপ থাকবে না এ তিরুক আল্লাহ রাসুলের হাদিস এরপর হাদিস বর্ণনা সাহাবি বলতেছেন আল্লাহ রাসুলের জবান মোবারক থেকে এ হাদিস শোনার পর सूम्माइतु राजेको मानके बाहू बे मानके बे सबी वाह रुकाहु बे रुक बाते हे विहि वा का बाहू बे का हेबी तो देखत कांधे आकजे का दाड़तु हाँटुर साथे हाँटू बराबर कर दाड़तु टनूर साकनू बराबर कर दाड़ युवाद आले हादीस भाई अनुवाद करना बराबर नए मिलानो एलजाकर आविधानिक अर्थ क्यों मिलानो वनारा का दाड़ते हैं हाँ हाँटू मिलइय दाड़ाते टनूर सानू मिलिए दाड़ाते बोझ चेष्टा करी जो दूसरी एक बारे लेगे लेगे दाड़ाई नामत बांधार पर लेगे लेगे दाड़ान पर दुजन बाहू एक साथे लागे ना का लाग बाहू लागे কাঁধ তো একটু ভিতরের দিকে থাকে বাহু থাকে বাইরে তো তাহলে বাহু মিলবে কাঁধ তো মিলবে না যতই আপনার চেপে চেপে দাঁড়ান কাঁধ মিলবে না বাহু মিলবে তো যেই অঙ্গটি মিলবে না আল্লাহ রাসুল কি করে বলেন যে এটা মিলাইতে হবে যদি মিলাইতে হয় তাহলে আমার বামপাশের সাথীর সাথে আমার কাঁধ মিলাইতে হলে আমাকে বাম দিকে একটু ঝুঁকতে হবে আর আমার বাম পাশের সাথী আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হলে ডান দিকে ঝুঁকতে হবে দুইজনে ঝুঁকার পরে কাঁধে কাঁধ মিলবে শুধু দুজনের কাঁধ মিলাইলে তো হবে না সফে যত মুসল্লি আছে সকলের কাঁধ তো মিলাইতে হবে তাহলে আমার ডানি যিনি উনি আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হলে আরও বেশি যুক্তি হবে কারণ আমি তো বাম দিকে ঝুঁকা উনি ওনার বামে আরো ঝুঁকবে ওনার বামে যিনি আসেন তাকে আরো যুক্তি হবে ওনার বামে যিনি আরো যুক্তি হবে শেষ মাথা গেলে শুইলেও তো কাঁধ লাগতে হবে না তো এই তামাশা করার জন্য রাসুল বলছেন না কখনো নয় আচ্ছা আমরা যে এখন চারাঙ্গুল ফাঁক করে দাঁড়াই এতে আমাদের কান না মিলল অন্তত কাছাকাছি থাকে কিন্তু আমার আহলে হাদিস নামধারে ব্যারেজের চেগাইয়ে দাঁড়ান যত বেশি চাগাবেন দুজনের কাঁদের মধ্যখানে দূরত্ব বাড়ে না কমে আরো বাড়ে যত চাগাইবেন দূরত্ব বাড়বে তো তোমরাই তো অনুবাদ করতেছো কাঁধে কাঁধ মিলাইতে হবে তো সেগানোর কারণে কাঁধ তো না দুজনের কাঁদের মধ্যখানে দূরত্ব আরো বাড়লো हादिसल हईल ना हादसर परिपंथी आम हईल परिपंथी हईलोता अहले हादिस हईल ना तारे हादिस हईलम असड़े दिलम मान लम्बा ये बोली एखने एलजाकर आविधानिक अर्थे एलजाक व्यवहार होनी पारिभार्षिक अर्थे व्यवहार होने एलजाकर अर्थ हईल बराबर को दाड़ाओ तुम का तुम्हार सातर का कान जहाँ समान थे तुम्हें आगे साथी पीछे अथवा साथी आगे तुम्हें पीछे एमन जाते ना আচ্ছা আসুন দ্বিতীয় অঙ্গ হাদিসে উল্লেখ কি ও রুক বাতা হুবে রুকবাতে সার তোমার হাঁটু তোমার সাথের হাঁটুর সাথে আমরা অনুবাদ করি বরাবর করে দাঁড়াবে আকিস নয় ওনারা বলেন মিলাইয়ে দাঁড়াবে হাঁটুর সাথে হাঁটু মিলাইতে হইলে আপনি যদি চেগাইয়ে দাঁড়ান দুইজনের হাঁটু মিলে না দূরত্ব আরও বাড়ে আরও বাড়ে তো মিলাইতে হলেও তো চেগানুছাটতে হবে এবং যদি পুরোপুরি মিলাইতে চাও তো দুজনের হাটুকে একটু ভেঙ্গে দিয়ে বাইরের দিকে ছড়াইয়া না দিলে কি হাটু মিলে তো নামাজে কি এই ধরনের তামাশা করার জন্য আর রাসুল বলছিলেন বলেননি তিন নম্বর অঙ্গ বা কাহু বে কাবিহি একজনের টাকনু আরেকজনের টাকনুর বরাবর করে দাঁড়াবে এটা আমাদের মজহাবপন্থীদের অনুবাদ আহলে হাদিস ভাইয়েরা বলেন মিলানো তা আমি সেগাইলে কি দুজনের টাকনুর সাথে টাকনু মিলে মিলে না বরং আমার পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী ভাইয়ের তালুর কিনার সাথে মিলে পায়ের তালুর কথা কোনো হাদিসে উল্লেখ নেই তাহলে তিন অঙ্গের কথা উল্লেখ আছে কাঁধ হাঁটু এবং টাকনু এই তিন অঙ্গের একটাও আপনারা মিলেইলেন না এদিকে বলেন হাদিস। আহালেহাদিস কেমন আহলে হাদিস হইল হাদিস ছেড়ে দিয়ে আমি আহলে হাদিস এই গেল প্রথম দাঁড়ানোর কথা দুই নম্বর নামাজে দাঁড়ানোর পর নিয়ত বাঁধার জন্য তাকবিড়ে তাহারিমার সময় আমরা যখন হাত উত্তোলন করে হাত তুলি এই হাত তোলার ব্যাপারে চার প্রকারের হাদিস আছে এক প্রকার হাদিস বুখারি শরীফে উল্লেখ আছে ইলা ফুরে উজুনাই হে আয় আল্লাহ কানের উপর পর্যন্ত আল্লা রাসুল হাত তুলতেন আর এক হাদিস আছে আবু দাউ শরীফে ইলা শাহামাতাই উজুনাই হে কানের লতি পর্যন্ত হাত তুলতেন আর এক হাদিস আছে ইলা মানকে বিহি কাঁপ পর্যন্ত হাত তুলতেন আর এক আছে এসে ইলাসা দিয়ে সিনা পর্যন্ত হাত তুলতেন চার প্রকারের হাদিস আমার আহালে হাদিস নামদারি ভাইয়েরা তাদের পুরুষ এবং নারী সকলে সিনা পর্যন্ত হাত তোলেন এর উপরে তোলেন না তাহলে এক হাদিসের উপরে আমল হইল আর বাকি কাঁধ পর্যন্ত তোলার কানের লতি পর্যন্ত তোলার কানের উপর পর্যন্ত তোলার তিন হাদিস বাদ পড়ে গেল তাহলে তিন হাদিস বাদ আর এক হাদিসের উপরে আমল হইল ছাড়ার সংখ্যা বেশি না মানা সংখ্যা বেশি ছাড়ার সংখ্যা বেশি বারো আনা ছাড়লাম চার আনা মানলাম এরপরও আমি হাদিস মানে আলে হাদিস এবার আসুন মজহাবের কাজ মজহাব আল্লাহ রাসুলের সমস্ত আমলার কথাগুলোকে হাদিসগুলোকে সমন্বয় করে আমরা হানাফি মহাব আল্লাহরা বলি চারটায় রাসুলের হাদিস একটাও বাদ দেয়া যাবে না এমনভাবে হাত তুলতে হবে যাতে চার হাদিসের উপরে আমল হয়ে যায় তো তা কিভাবে। ক বৃদ্ধাঙ্গুলির মাথা কানের গতি বরাবর হবে তাহলে ইলা সাহামাতাই মাতাই উজুনাই হে এ হাদিসির উপরে আমল হবে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠবে তাহলে ইলা পুরো উজুনাইহের উপরে আমল হবে এবং অটোমেটিক হাতের তালুক কাঁপ বরাবর থাকবে তাহলে ইলা মানকে বিহের উপরে আমল হবে এই তিন হাদিসির উপরে একসাথে আমল করবে এই উম্মতের পুরুষ জাতি আর নারীরা তুলবে নিজের সিনা পর্যন্ত তাহলে সেনা পর্যন্ত হাত তোলার হাদিসের উপরে আমল হবে নারীদের মাধ্যমে চার হাদিস জিন্দা রইল একটাও বাদ পড়লো না এটা হলো মজহাবের কাজ এই জন্য মানতে হয় মজহাব মানলে হাদিস মানা হয় চার হাদিসের একটাও বাদ পড়ল না আর মজহাব না মানলে হাদিস মানা সম্ভব হয় না এক হাদিস মানলো তিন হাদিস অমান্য করল ছেড়ে দিল এরপরও আমি আহালে হাদিস আর যারা মজহাব মানে এরা মোশেক হাদিস মানে না তাদের উপর অপবাদ দেওয়া হয় এবারে আসুন হাত বানবুক কোথায় বানবুক এই সম্পর্কে দুই রকমের হাদিস এক রকমের হাদিস হল বুক বুকের উপরে বানবুক আরেক প্রকার হাদিস হল নাবির নিচে বানবুক নাবির নিচে বাঁধার হাদিস ইমাম বুখারে রহমতুল্লাহ আলাইহের রস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা রাহেমা তালার সংকলিত হাদিসের কিতাব আল মু পঁচিশ খন্ডের কিতাব সাতাইশ হাজারেরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে হজরতে আবু হরায় হজরতে এবনে মাসুদ হজরতে আবদুল্লাহ এবনে ওমর হজরতে ওমর হজরতে আলি মোরতাজা রাদিয়াহু তাল আনহুম থেকে সহি সনদে সহি সূত্রে বর্ণিত হাত বাঁধতে হয় নামাজের নাবিন নিচে এমন কি হজরতে আলিয়ে মোর্তাজা রাদিয়া তাল আনহু তো বলেন মিনাল ফিতরাতে তাহাতা সুরা নাবির নিচে হাত বাঁধা ইসলামের একটি মৌলিক বিধান এই কারণে আমরা নাবির নিচে বাঁধি আর বুকুর উপরে বাঁধার কথা সহি এবনে ফোজাইমাতে উল্লেখ আছে যে বুকুর উপরে হাত বাঁধা আমরা বলি এই উম্মতের নারীরা বুকুর উপরে হাত বাঁধবে তাহলে এবনে ফোজাইমার হাদিসির উপরও আমল হয়ে যাবে এমনি আবি সাহেব উল্লেখিত হাদিসের উপরও আমল হয়ে যাবে উভয় হাদিস জিন্দা থাকবে একটাও বাক করবে না এটা হলো মাঝহাবপন্থীদের আমল সমন্বয় করছে আর আহলে হাদিস নামধারী ভাইয়েরা পুরুষ মহিলা সকলেই বুকের উপরে বাঁধে তো সহি সূত্রে সহি সনদে যে নাবের নিচে বাঁধার হাদিসটি বর্ণিত এটি বাক পড়ে গেল তো একটা মানলো একটা ছাড়ল অর্ধেক মানলো অর্ধেক ছাড়লো তো হাদিস ছাড়ার পরও কি আহলে হাদিস হয় হাদিস হয় না তার একে হাদিস হয় হাদিস ছেড়ে দিল তারা অমান্য করলো হাদিস মানল না এখন প্রশ্ন নারীরা নাবের নিচে বাঁধুক পুরুষরা বুকুর উপরে বাঁধুক তাহলেও তো আমল হবে আমরা এর দুইটি জবাব দেই একটি জবাব তো হইল যে মজামের তবরানিতে হাদিস উল্লেখ আছে যে বুকুর উপরে বাঁধবে এটা হলো নারীদের জন্য এখানে নারীর কথা উল্লেখ আছে यह नार् बुकर उपरे बांधे द्वित कथा नारीर पर्दार बेपार सेपार आरुद पर्दार बेपार सेपार नहीं यार नाबिर नीचे हाथ बांधते जाए ते हेजाबर नीचे दोपाट्टार ओरार नीचे हाथार देखा जा पर्दा लंघन तई ता बुकर उपरे हाथ बांधले हेजाब नीचे थकोट्टार ओर नीचे थक पर्दा रक्षित পর্দা রক্ষা হবে এই তারা বানবে বুকুর উপরে আর পুরুষদের যেহেতু পর্দা লাগবে না তাই তারা নাবির নিচে বানবে এই দুই কারণে পুরুষেরা নাবির নিচে নারীরা বুকুর উপরে বাঁধে এরপরে বাঁধব কিভাবে এই সম্পর্কে দুই রকমের হাদিস এক হাদিস তির মিজি শরীফে উল্লেখ আছে হাদিসটি হলো আহাজা বেয়ামি নিহি সীমা লাহু আল্লাহর নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছেন আখাজা মানি ধরা আর আবুদাউজ শরীফে হাদিস উল্লেখ আছে ওয়াজারাহুর আলা সীমা লিহি ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিয়েছেন আমার আহলে হাদিস ভাইয়েরা ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন তাহলে রাখার হাদিসের উপরে আমল হইল আর তিরমিজি শরীফে যে ধরার কথা আছে আখাজা এটা বাদ পড়ে গেল তো দুই হাদিসের একটি মানলো একটি ছাড়লো। মানে অর্ধেক মানলো অর্ধেক ছাড়ল আসুন এবারে মজাবপন্থীদের কাছে এরা সমন্বয় করে এরা বলে দুইটি আল্লাহ রাসুলের আমল রাসুলের হাদিস একটিও বাদ দেওয়া যাবে না এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায় তা কিভাবে কয় দেখো কনিষ্ঠা এবং বিদ্যাঙ্গুলি দিয়ে ধরো তাহলে আখাযা যে হাদিসটি আসে তীর মিজির ধরার হাদিস এর উপরে আমল হবে आर उपुरे और अनमिका मध्यम एवं तर्जनी ऊपर रेखे दौता हमें वजारा अर्थात राखार जो हादिस आर उपर अमल होल कर ले उभयदीस जिंदा थकबे उभय हादीपल को हादी बद जाना ये हल मजहपन्थी क्षेत्र एवारे बोल वास्तव में हदीस मान लो कारा मजहब वालारा ना आल हदीस नामदारी भाइय अच्छा नियत बाँधा शेष ए बारे आसान इमाम पिछने सूर के रोकादी पड़े कि আমরা হানাফিরা বলি মোক্তাদি ইমামের পিছনে সুরাকেরা পড়বে না পড়লেও নামাজ হবে বরং পড়া মাকরু আর আহালেহাদিস বাইয়েরা বলেন পড়া আবশ্যক ফরজ না পড়লে নামাজ হবে না এ নিয়ে তাদের সাথে মতানৈক্য ওনারা যে পড়া আবশ্যক বলেন দলিল কি ওনারা দলিল দেন লা সালাতা লিমাল্লামা বেফাতে হাতিল কিতাব যে ব্যক্তি সুরায় ফতেহা পড়বে না তার নামাজ নেই বা তার নামাজ হয় না এটা ওনাদের দলিল আর আমরা হানফি মজাহা বলারা যে পড়ি না আমরা দলিল কি আল্লাপাক কোরআনে কারিমে বলতেছেন ইজা পুরি আল কোর আন ওাস্তা আন সেতু আল্লাহ যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো সঙ্গবত শোনা গেলে তো শোনানো যে না যায় ও আন চুপ থাকো এটি তোমাদের উপর দয়া করা হবে আল্লাহ পাক যদি শুধু ফাস্তা মেরো লাহু বলতেন তাও চলতু আল্লাপাক তো জানেন ভবিষ্যতে একটা ভ্রষ্ট সম্প্রদায় মাথা তুলবে এরা বলবে না কোরআন মুক্তাদিকেও ফুটতে হবে পাক সেই ফেতনা নিরসনের লক্ষ্যে আরেকটি শব্দ সাথে নাজিল করলেন ও আন সেতু শোনোয়ার নাশোনো চুপ থাকবে তাফসিরের কিতাবগুলো খুলে দেখুন জমহুরে মুফাসরিনের মতামতার রায় এই আয়াতটি নাজিল হয়েছে নামাজের ব্যাপারে অর্থাৎ যখন কোরআন পড়া হয় নামাজে তখন তোমরা শোনো যদি শোনা যায় আর শোনা না গেলে আনছে তুই চুপ থাকবে কেরাত করবে না তো কোরআনের উপরে আমল করতে গিয়ে আমরা মুক্তাদিরা কেরাত পড়ি এখন প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা যে হাদিসটি পেশ করছেন তাহলে হাদিস কোথায় যাবে একটু বিচক্ষণতার সাথে খেয়াল করি শুনি হাদিসের শব্দ হইল লা সলাতা লিমা লাম ইয়করা বে ফাতে হাতিল কিতাব শব্দে শব্দে শুনুন লা মানে নেই অথবা হয় না সলাতা মানে নামাজ লিমান মানে যে ব্যক্তি লাম লময়াকরা পড়ে না ফাতে হাতাল কিতাব বে বেফাতে হাতিল কিতাব কোরআনের সুরায় ফাতে এই হাদিসের শব্দের মধ্যে মুক্তাদি শব্দ আছে নেই লা সলাতা যদি ব্যাখ্যা করতে গিয়ে কোনো শব্দের জোর দেয় তো এরা হয় মর্শিক তো আপনারা যে জোর দিলেন আপনারা কি হবেন তাই কোনো বুজুর্গ বলছিলেন এ গোনা হেসে কোথার থেকে আনসো হয়ে যায় তো হাদিসে নেই তাহলে আহালে হাদিস কি করে হইলে আহালে জোর হইলে যোগ আচ্ছা দুই নম্বর কথা তো তাহলে হাদিসের অর্থ কি হাদিসের অর্থ মোসান্নাফে এবনে আবি সাহেবতে উল্লেখ আসে আল্লাহ রাসুল ব্যাখ্যা দিয়ে দিয়েছেন মানকানা লাহু ইমামুন ফা কেরা আতুল ইমাম লাহু কেরা আতুন যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতেই তার জন্য যথেষ্ট হবে তার ক্যারাত হিসাবে গণ্য হবে তাকে ভিন্ন করে আর ক্যারাক করতে হবে না তাহলে ইমাম কেরাক পড়লে এটা মুক্তাদির ক্যারাক পড়াই সুমার হয় আর ধরা হয় মোক্তাদি ক্যারাত পড়েনি এ কথা বলা যাবে না যেমন ধরুন এখানে আপনারা পাঁচ হাজার মানুষ উপস্থিত আছেন এখানে একটি গুরুত্বপূর্ণ কাজের দরকার মাননীয় এমপি সাহেবের কাছে কিংবা প্রধানমন্ত্রী সাহেবের কাছে গেছেন দরখাস্ত নিয়ে এই পাঁচ হাজার মানুষ এখানে গিয়ে কথা কি একজনে বলবে না সকলে মিলে একজনে সকলে মিলে যদি কথা বলতে যান তো এটা কথা হবে না মিছিল হবে মিছিল হবে কথা হবে না মন্ত্রী সাহেব বলবে এরা কোথার থেকে খ্যাত চলে এসছে এখানে আদব কায়দা নেই আদব লেহাজ নেই আমি কার কথা শুনবো এদেরকে এখান থেকে সরাও বাইর করো কোনো কথা শোনা হবে না তো কথা বলবে একজনে সকলে বলবে না আচ্ছা একজনে যে বলবে এটাকে শুধু একজনের কথা হবে না আপনাদের পাঁচ হাজারের কথা হবে পাঁচ হাজারের কথা হবে ঠিক তেমনিভাবে নামাজ আমার আল্লাহর সাথে যোগাযোগের জন্য কথাবার্তার জন্য ইমাম ঠিক করা আছে কথাবার্তা তিনি বলবেন সবাই বলবে না আর তিনি বললে কি শুধু তার কথাই হবে না সকলের পক্ষ থেকে হবে সকলের পক্ষ থেকে হবে এই আমরা ক্যারাত পড়ি না ওনারা পড়েন তাহলে কোরআন বাদ দিয়া হাদিসও বাদ দিলেন হাদিসে মুক্তাদি শব্দ নেই নিজের পক্ষ থেকে জোর দিয়ে তারপরে ঘুরতেছেন আপনি আহলে হাদিস হইলেন আর আমরা মো আচ্ছা ক্যারাত শেষ হইল এরপরে আমিন বলার মাসালা আমিন কি জোরে বলব না আসতে আমরা মজহাবওয়ালারা আস্তে বলি হানাফি মজহাবওয়ালারা আসতে বলি আলে হাদিস ভাইয়ারা একেবারে শুধু জোরে নয় আজান দেন ফাইলে মাইকও লাগাইত মুখে আমিন আজান দেওয়ার জন্য হাদিসে আমিন জোরের কথা আছে, আজানের কথা নেই কিন্তু জোরের কথাও যে আছে। আমার আহলে হাদিস ভাইয়েরা দমে দমে যার নাম নেন যার উদ্ধতি দেন তাদের ইমাম মানে করেন নাসির উদ্দিন আলবানী মুরহুম তার লিখিত একটি কিতাব আছে আ সিলসিলাত জরিফা দুর্বল হাদিস গুলুকে তিনি একসাথ করছেন নাম হলো আ সিলসিলাতু জরিফা কিতাবটি খুলে দেখুন তিনি লিখেছেন যে আমিন জোরে বলার হাদিস বখারি শরীফে উল্লেখ আছে ঠিক কিন্তু তা সনদান কান সনদার নয় বখারি শরীফে হাদিস দুই ধরনের এক ধরনের হাদিস সনদার সূত্র সহকারে উল্লেখ করা হয় আর এক ধরনের হাদিস সনদবিহীন সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করা হয় তো আমিন জোরে বাবার হাদিসটি সনদার সূত্রবিহীনভাবে উল্লেখ করছেন ইমাম বখারি এরপরে নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন এই হাদিসটি এত দুর্বল এত দুর্বল এটা দলিল দেওয়ার যোগ্য নয় তো আপনারা দমে দমে যার উদ্ধতি দেন যাকে আপনাদের পদ প্রদর্শকার ইমাম মনে করেন তিনি বলতেছেন আমিন জোরে বলার হাদিসটি দলিলযোগ্য নয় তাহলে আমরা কেন জোরে বলবো আপনাদের জন্য তো জোরে বলা বৈধ হয় না আচ্ছা গেলো চুরাকের এর এরপরে হইলে এবারে রুকুতে যাওয়ার সময় হাত তুলবো কি তুলব না আমরা হানাফি মাঝাবলারা তুলি না আমার আহালে হাদিস ভাইয়েরা তোলেন ওনারা দলিল দেন বোখারি শরীফে উল্লেখ আছে হজরতে আবদুল্লাহ এবনে ওমর রাজিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহুর আল্হে ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন আর আমরা তুলি কেন হজরতে এবনে মাসুদ রাজিয়া আল্লাহু তালাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহুর আল্হে ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না এখন দুই সাহাবি দুই রকম রবায়াত করলেন একজন তোলার পক্ষে আর একজন তোলার বিপক্ষে এখন আমরা তো ফুরসি ফেঁসে কার কথা শুনব আহল হাদিস ভাইয়ারা এবনে ওমর রাজি আল্লাহ আন্ধুর কথা শোনেন আমরা এবনে মাসুদ রাজি আল্লাহ তালা আন্ধুর কথা শুনি এবারে একটু বোঝার চেষ্টা করি আমরা আবদুল্লাহ এবনে ওমরকে বাদ দিয়ে আবদুল্লাহ এবনে মাসুদের কথা কেন শুনি এর কারণ হইল ইসলামের শুরুর দিকে শুধু রুকুতে নয় রুকুতে যাওয়ার সময় সেজদাতে যাওয়ার সময় এমনকি সালাম ফিরানোর সময় হাত উঠানো ছিল প্রথমে সেজ সালাম ফিরানোর সময় হাত উঠানো রহিত হয় एरपे सेजदार समय हाथ उठानो रोहित हैपर रुक समय हाथ उठानो रोहित है शुदूत तो वीर ताहारिमार्ट बी था तई आप उठाई ना जे एक इसलमर शुरू जुगे ओटाई वर्णना करते हैं आब्दुल्लाह इब् उमर रदेअल्ला आनहुमा और शेषे से रोहित हो गर हाथ उठानो हित वर्णना करते हैं आब्दुल्लाह इबने मासूद रदेअल्लाहु तला आनहू আমরা শেষেরটা যেটা রহিত হয়নি ওইটা মানতেছি আপনারা আগেরটা যেটা রহিত হয়ে গেছে ওইটা মানতেছেন এখন প্রশ্ন ওনারা করতে পারেন আমাদের উপরে যে আমরা যদি উল্টা বলি যে আবদুল্লাহনে মাসুদ যে বলেন হাত উঠাইতেন না এটা ছিল শুরু ইসলামে আর আবদুল্লাহেবনে অমর যে বলেন হাত উঠাইতেন এটা ছিল শেষ ইসলামে এটাও তো হইতে পারে আমরা তার জবাব দেই বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফৈজুল বারি খুলে দেখুন আবদুল্লাহ এমনে অমর রাজিয়া তাল আহু যিনি হাত উঠানোর কথা বর্ণনা করতেছেন তার প্রসিদ্ধতম একজন সাক্ষিদার ছাত্র হজরত ইমাম মুজাহেদ রাহেমুল্লাহ তাল্লাহ তাকে রইসুল মুফাস্সরিন বলা হয় মুফাস্সেরদের সর্দার এত বড়ো মুফাস্সের বড় মহাব্দেশ বড়ো বুজুর্গ ছিলেন ইমাম মুজাহেদ রাহমাহুল্লাহ তাফসিরের কিতাবগুলো খুললে বুড়ে বুড়ে তার নাম পাইবেন যে হজরত মুজাহেদ এই আয়াতের এই তাফসির করেন তা হজরত মুজাহেদ বলেন हमें उस्ताद अब्दुल्ला इबने उमर रजील्लाहुर का दीर्घ दस बस दस बसरे के एक रूपुते जाते हाथ तुलते देखनी तर मान बुझाएं अब्दुल्ला इबन उमरों शुरू जुगे उठे ओईटा वर्णा करते हैं किहित हार फिर आ उन्हीं हाथ उठान नहीं त्र बोलते जो हमार उस्ताद के दीर्घ दस बसरे एक दिनों हाथ उठाते देखी তাহলে পরিষ্কার হয়ে গেলে এটা রোহিত হয়ে গেছে দুই নম্বর দলিল হজরতে আবদুল্লাহ এবনে ওমর আনহু, ইসলামে কোথায় কোথায় হাত উঠানো আছে আর হাদিসে বর্ণায় করতেছেন সেই হাদিসের মধ্যে নামাজে তাকবিরে তাহারিমা তো সময় কালো পাথর ছোঁয়ার অবস্থায় সফা মারোয়া আরাফার ময়দানে দুই ঈদের মধ্যে ভিতরের নামাজের মধ্যে এর সাত জাগার কথা হিসাব দিয়েছেন সেখানে রুপুর কথা তিনি উল্লেখ করেননি যদি রুকুতে যাইতেও হাত তুলতে হইত রহিত না হইত তাহলে রুপুর কথা তিনি কেন উল্লেখ করলেন না যিনি রুকুতে যাওয়ার কথা হাদিস বর্ণনা করতেছেন হাত উঠাইতেন তিনি আবার সাত জাগা হাত উঠানোর কথা আছে সেখানে রুপুর কথা উল্লেখ করেননি তো বোঝা গেছে রুপুতে যাওয়ার সময় হাত উঠানো রহিত হয়ে গেছে তিন নম্বর দলিল ইমাম বোখারে রহমতুল্লাহ হেলাইহের আরেকটি কিতাব আছে হাদিসের আরও বহু আছে একটি কিতাব হল যুজ ও রাফেল ইয়াদাইন যুজ ও রাফেল ইয়াদাইন নামে কিতাবে ওই সূত্রে যেই সূত্রে বুখারি শরীফে উল্লেখ আছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা এই সূত্রে বর্ণিত সেজদার সময় হাত উঠানোর কথা আছে তাহলে আহালে হাদিস বাইদের প্রশ্ন একই সূত্রে যখন সেজদার সময় হাত উঠানোর কথা আছে। আপনারা সেজার সময় কেন উঠান না সেজদার সময় না ওঠানোর যে জবাব দিবেন রুকুর সময় না ওঠানোর আমরা সে জবাব দিব ফামাহা হুয়া জবাবো কোন ফির সেচদা ফাহুয়া জবাবু ফির রুকু এতে বুঝা গেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা ইসলামের শুরুর দিকে ছিল এটা পরে রহিত হয়ে গেছে এজন্য আমরা উঠাই নে এইভাবে একটা একটা করে আপনি বলতে গেলে দেখবেন প্রত্যেক জায়গায় মজাহওয়ালারা হাদিসের সমন্বয় করে প্রত্যেক হাদিসকে জিন্দা রাখার চেষ্টা করেন প্রত্যেক হাদিসের উপরে আমল করার চেষ্টা করেন আর আহালে হাদিস ভাইয়েরা হাদিসের নাম দিয়ে হাজার হাজার হাদিসকে তারা ছেড়ে দিতেছেন সামান্য সুতানাতা দিয়ে এটা বাস্তবে আহালে হাদিস নয় আমলে হাদিস নয় বাস্তবে তারেক হাদিস হাদিস ছেড়ে আর একটি কথা দেখবেন রমজান মার যখন আসে তখন তারা লিফলেট ছাড়ে হ্যান্ডবিল বিতরণ করে চটি বই বিতরণ করে ফিরি কি তারাবীর নামাজ আট্রাকাত বিতরণ করে বিশ্বাখাত নাই তারাবিন নামাজ আট্রাকাত আমরা হানফিরা বিশ্বাখাত পড়ি সাফিরা বিশ্বাখাত পড়ে মালিকেরা বিশ্বাখাত পড়ে হাম্বিলিরা বিশ্বাখাত পড়ে মক্কায় মক্কারমা বিশ্বাখাত পড়া হয় মদিনায় মনওয়ারা বিশ্বাখাত পড়া হয় ইসলামের শুরু লগ্ন থেকে অদ্যাবধি তারাবিন নামাজ হারামাইন শরিফাইনে বিশ্বাকাত হয়েই আসতেছে যারা ওইখানে গেছেন বা টেলিভিশন দেখেন ওনারাও দেখেন সেখানে বিশ্বাখাত হয় কিন্তু আমাদের আহলে হাদিস ভাই এরা বলেন তার আবি আটটা কাত তার মানে এ সাড়ে চোদ্দো শত বছর যাবৎ এই মক্কায় মক্কার আমার মদিনায় মনা হাদিস বুজার মতো কোনো আলেম ছিলেন না এখনও নেই যে এরা বিশ্বাকাত ফড়ে হাদিস না বুঝে আটটা কাতের জায়গায় বিশ্বাকাত পড়ে বোঝা গেছে কেউ বোঝে না একমাত্র আমাদের দেশের আহলে হাদিস ভাই এরা বোঝেন দুই নম্বর কথা এই হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই কিতাবু তাহাজুদ তাহাজুদের অধ্যায় উল্লেখ করেছেন আর আমার আহলে হাদিস ভাইয়েরা এটাকে নিয়ে যায় তারাবীর মধ্যে ওনারা বলেন যে এটা তারাবীর নামাজ আমার প্রশ্ন যদি এটা তারাবিয়ে হয় এই হাদিসের মধ্যে হজরতে আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তাল আনহা বলতেছেন যে আল্লাহ রাসুল রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাসে এগারো রাকাতের বেশি করতেন না कि भावे पड़त प्रथम एक नियते पढ़त चार रस अल आननाह कत सूंदर पढ़त कत लम्बा पड़त जिज्ञेस करबाना तो एरपर आक नियते पढ़त और चार रकत यो आठ रखा एर पर पढ़त तीन रकत बीतर यो एगारो रकत ये हलो बखार शरीफर मूल हदीस तो ये जदि तार हदीसें हैीस भाई का प्रश्न এখানে তো রমজানের বাইরে বাকি এগারো মাসের কথা উল্লেখ আছে বোখারি শরীফে তো আপনারা শুধু রমজানে কেন তারাবি পড়েন বাকি এগারো মাসের কী দোষ ওই এগারো মাসে তারাবি কেন পড়েন না বোখারি মানতে হলে তো এগারো মাসও তারাবি পড়তে হবে তিন নম্বর প্রশ্ন এটা যদি তারাবি হয় তা আপনারা তারাবি দুই রাকাত করে কেন ফরেন যে হাদিস দিয়ে আট রাকাতের দলিল দেন এই হাদিসে তো এক নিয়তে চার রাখাতের কথা আছে আচ্ছা চার নম্বর দলিল যে এই হাদিস যদি আপনারা দলিলযোগ্য মনেই করেন তো এই হাদিসে তো বেতলের নামাজ তিন রাখাতের কথা আছে আপনারা এক রাখাত কেন ভরেন তো বোঝা গেছে হাদিসটা আপনারাও মানেন না আচ্ছা এটা তো হলো হাদিসের কথা একটা কমন সেন্স অত আসে আমি একটা দৃষ্টান্ত দিই আপনি গুলিস্থান যাবেন গুলিস্থান যাইতে কত টাকা বাড়া লাগে জানা নেই তো আমাকে জিজ্ঞেস করছেন হুজুর গুলিস্থান যাইতে বাড়া কত টাকা লাগে আমি বললাম ২০ টাকা আরেকজনকে জিজ্ঞেস করছেন ভাই গুলিস্থান যাইতে বাড়া কত টাকা লাগে উনি বললেন আট টাকা আপনি বারো নম্বর বাস স্ট্যান্ড যাইতে পকেটে বিশ টাকা নেবেন না আট টাকা নেবেন বিশ টাকা নেবেন কারণ ওইখানে গিয়ে যদি দেখেন আট টাকাই বাড়া ২০ টাকা নয় কোনো লস নেই আট টাকা টিকিট কাউন্টারে দিলেন আর বাকি বারো টাকা পকেটে থাকবে অন্য খরচ করতে পারবেন কাজে লাগবে গুলিস্থান পৌঁছা যাবে যদি আট টাকা নিয়ে যান কাউন্টার গিয়ে দেখেন জানা আসলে বিশ টাকা লাগে তাহলে কি গুলিস্তান যাওয়া সম্ভব হবে তো না ওই কাউন্টার থেকে যে আবার রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসবেন সেটা লস গুলিস্তানও যেতে পারলেন না উল্টা রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসছেন লস দিয়ে আসলেন এবারে আসুন আমরা নামাজ পড়ি কেন জান্নাতে যাওয়ার জন্য গন্তব্য হলো জান্নাত আর এই নামাজটা হলো জান্নাতের খুঁজি। আপনারা বিভিন্ন জায়গায় হাদিস দেখছেন নামাজ বেহস্তের চাবি মানে বেহসতে যাওয়ার হুঁজি হইল নামাজ কাউন্টার হল হাঁসার মাঠ হাঁসর মাঠে পৌঁছছেন আল্লাপাক জিজ্ঞেস করতেছেন জাননাতে যাওয়ার হুঁজি নামাজ আনছো কই জি আল্লাহ আনছি তারাবি আনসো কই জি আনছি কয়ের আকাত এখন যদি বলে আল্লাহ আনছি তো বিশ রাখাত আট টাকা ধুলো তো চলতো তাহলে তো সমস্যা নাই আমি আট টাকা দিয়ে জান্নাতে গেলাম বাকি বারো আকাত নফল হিসাবে আমার কাছে উদ্বৃত্ত থাকবে আমার হুজিলত বাড়বে কিন্তু যদি আল্লাহ ফাক বলেন যে না কয় টাকাত আনছো আর আমরা যদি বলি আনছি আট টাকাত আল্লাহ যদি বলেন তো বিশ টাকাতে দরকার ছিল বাকি বারো কই তো বারো তো নেই কোথা হলে হেদিকে যাও জান্নাতের সেদিকে কি তাহলে অবস্থা কী হবে বলেন বারো টাকা বারো টাকা তো নেই আনছি আট দরকার ছিল বারোর তো জান্নাতে যাওয়া সম্ভব হবে এই কমন সেন্স অত বোঝা যায় বিশ টাকা পড়তে হবে আট টাকা পড়লে হবে না চতুর্থ তো আমার আহলে হাদেশবাইদের দৃষ্টিতে নফল নামাজ জমাতে ভরা বৈধ আর আমরা হানাফিরা বলি নফল নামাজ জমাতে ভরা মা কুহে তো যদি আট টাকা তারাবি হইয়াও থাকে বাস্তবে বাকি বারো তো নফল হবে জমাতে ভরা আপনাদের হতে অনুযায়ী বৈধ তো লিফটেড কেন ছাপছাপতে হবে চটি বই কেন ফিরি বিতরণ করতে হবে যে তারাবি বিশ ধরা যাবে না ফুরলে তো আপনাদের দৃষ্টিতেও ক্ষতি নেই এখন আমরা যে বিশ্বাকাত পড়ি একত হলো হল মক্কায় মকার মদিনায় মনা ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত আমল বিশ্বাকাত চলে আসতেছে দুই নম্বরে ইমাম বুখারি রহমতুল্লাহ রোস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমুল্লাহ তালা হাদিস নকল করতেছেন যে আল মসান্নাফে উল্লেখ আছে আল্লাহ নবী তারা ঘুরছেন বিশ্বাকাত এই হাদিসটি আমরা সামনে আনলে আমার আহলে হাদিস ভাইরা বলে এটা মৌজু মানে জাল এবারে আসুন আহলে হাদিস ভাইয়েরা ফতুয়া দেন জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া ফরজ ফাতেহা না পড়লে জানাজা হয় না জনাব ইউসুফ বিন আবদুর রজাক আহলে হাদিস ভাইদের মুখপাত্র ওনাকে প্রশ্ন করা হয়েছে জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া কি ওনার উত্তরের ভাষা হইল জানাজা মানেই ফাতেহা উত্তর দিয়েছেন কী বলে জানাজা মানেই ফাতেহা বিভিন্ন মোবাইলও আছে আপনারা দেখবেন নেটে পাওয়া যায় জানাজা মানেই ফাতেহা তো তার অর্থেই হয় অজু না করলেও সমস্যা নেই ফাতেহা ফুড়লে জানাজা শেষ চারতকবীর না দিলেও সমস্যা নেই ফাতেহা ফুড়লেই জানাজা শেষ জানাজা মানেই ফাতেহা এবার আসুন আসল কথায় যেই হাদিসে জানাজানা মাজে সুরায় ফাতেহার কথা উল্লেখ আছে এই হাদিসটি যেই সনাদার সূত্রে বর্ণিত তারাবীর বিশ্বাকারের হাদিস হুবহু ওই সূত্র আর ওই সনাদে বর্ণিত এখন ওইটা যদি মজু হয় তো এটা কেন মজু হবে না আর এটা যদি জানাজা মানেই ফাতেহা হয় তাহলে এই সূত্রেই তো বিশ্বাকাতের হাদিস বর্ণিত আমরা তো এভাবে বলতে পারি তার আবি মানেই বিশ্বাকাত এরকম তার আবিনাই বলতে পারি তো ওইখানে গেলে হাদিস মৌজু হয় আর এখানে আসলে হাদিস সহি হয় এই একই হাদিসের মধ্যে একই সূত্র দুরকম হুকুম কেন এটা হলো আহলে হাদিসের বাস্তব রূপ যে যেখানে নিজের স্বার্থ আছে সেখানে হাদিস সহি যেখানে স্বার্থ নেই একই সূত্রে বর্ণিত হাদিস তখন মৌজুয়ার জাল হয়ে যায় আল্লাহবাজ করুন এখন এখানে প্রশ্ন তাহলে যে হাদিসে ফাতেহা পড়ার কথা আছে এই হাদিসে কেন আছে আমরাও বলি এটা সানা হিসাবে আল্লাহর প্রশংসা হিসাবে ফাতেহা ফুড়লে এখনও মকরু নয় ফুড়তে পারবা কেরাত হিসাবে পড়লে মকরু হবে তো যে হাদিসে ফাতেহা পড়ার কথা আছে এটা সানা হিসাবে আছে আল্লাহর প্রশংসা হিসাবে আছে কেরাত হিসাবে নয় কেরাত হিসাবে পড়লে মাকরু হবে তো আহালে হাদিস বাইদের এই হলো বাস্তব রূপ এখন তারা একটি কমন প্রশ্ন করেন আল্লাহ নবী কন মজাব মানতেন আল্লাহনবী কোন মজহাব মানতেন আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহ নবী হাদিসের কোন কিতাব মানতেন বোকারিনা মুসলিম তো নবীর যুগে কি বোকারি মুসলিম ছিল ছিল না তাহলে নবী কোন কিতাব মানতেন এই প্রশ্নটা যেরকম অসার তো নবী কোন মজহাব মানতেন এই প্রশ্নটাও অসার দ্বিতীয়ত আমাদের দেশে একজন আছেন প্রধানমন্ত্রী এরপরে বাকি আরও বহু মন্ত্রী আছে কি নেই আছে শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী বনমন্ত্রী পশুমন্ত্রী ফাঁকিমন্ত্রী কত মন্ত্রী আসে না আছে। এই মন্ত্রিত্বগুলো স্বীকৃতিকে দেয় প্রধানমন্ত্রী দেয় না যে তুমি শিক্ষামন্ত্রী তুমি আইন মন্ত্রী, তুমি এই মন্ত্রী এগুলো স্বীকৃতি দেয় প্রধানমন্ত্রী এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানে এই প্রশ্নটা যুক্তিসঙ্গত হবে হবে না তো উনি স্বীকৃতিদাতা উনি কেন আরেক মন্ত্রীকে মানবেন তো আল্লাহ নবী তো মজহাবের দাতা। তিনি কেন মজহাব মানবেন আর আরেক প্রশ্ন আমরা যে কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ সাতকার মানে সাত প্রকারে পড়া যায় যেমন সুরায় ওয়াব দোহা আমরা পড়ি কেমনে ওয়াব দোহা ওয়াল্লাই ইজা সাজা আরেক রকম পড়া আছে ওয়াদ দোহে ওয়াল্লাই ইজা সাজে এভাবেও পড়া যায় তো সাত প্রকারে পড়া যায় আমরা পড়ি ইমাম হাফস রহমতুল্লাহ হলাইহির যেভাবে ফুটতেন সেইভাবে এখন যদি হাদিস ভাইদেরকে প্রশ্ন করি আল্লাহ নবী কোন কারীর কেরা হাতে কোরআশুরিফতেন এই প্রশ্নটা অসার হবে না অযৌক্তিক হবে না কারণ ওনারা কেন হজরতের হাফসের রাওয়ায়াত অনুযায়ী কোরআন শুরি ফোড়েন আহালেহাদিস ভাইয়েরা তো এই প্রশ্ন যেরকম অসার নবী কোন মজহাব মানতেন এটাও এরকমভাবে অসার এটাই ঠিক নয় আর একটা প্রশ্ন করেন যে মজহাবের ভাগটা কী করল এর জব আমরা যে আল্লাহ আল্লাপাক করছেন কী দলিল দুইটা দলিল একটা হলো যুক্তি আর একটা হলো কোরআন শরীফের আয়াত আগে যুক্তিটা শুনি এই সারা বিশ্বে আমরা প্রায় সাতশো কোটি মানুষ বসবাস করি ঠিক কী না এই সাতশো কোটি মানুষ সকলের দৈহিক খাবার প্রধান খাদ্য এক না বিভিন্ন বিভিন্ন আমাদের বাংলাদেশীদের প্রধান খাবার কি বাদ মাছ আমরা বাদ মাছ খাই পাকিস্তানিদের প্রধান খাবার রুটি রুটিগ্রস্ত সৌদিয়ানদের প্রধান খাবার খেজুরের দুধ ইউরোপিয়ানদের প্রধান খাবার আলু ওনারা আলু খান এখন যদি কেউ এ প্রশ্ন ওঠে যে আমরা সব এক আদমের সন্তান খাবার এত প্রকারের কেন হবে আমরা সব এক পৃথিবীতে বাস করি এত প্রকারের খাবার কেন হবে এই সাতশো কোটি মানুষের প্রধান খাবার হবে এক আলু খাইলে সবাই আলু খাবে খেজুর খেলে সবাই খেজুর আর রুটি খাইলে সবাই রুটি ভাত খেলে সবাই ভাত যদি এই দাবি কেউ উঠায় এই লোকটাকে পাগল বলবেন না বুদ্ধিমান বলবেন পাগল বলবেন কারণ যে এলাকার জন্য যে খাবার প্রযোজ্য ওই এলাকায় অটোমেটিক ওইটা প্রধান খাবার হয়ে গেছে নাকি এখন আপনার যদি প্যাট বোঝাই করে খেজুর খান আমরা তো মশালা বাত খাইতে বসলে এক এক বেলা কেউ শোয়াশে রাখাই হ্যাঁ কি না তো শোয়াশের খেজুর যদি সে খায় বাতের পরিবর্তে একটু ঘরে লোটা নিয়ে দৌড় মারবে না বাথরুমের দিকে ফ্যাটে মুসড় মারবে আর আমি তো দেখছি সৌদি আন্দ্রা পাকিস্তানিরা আঙ্গুর খায় যেরকম আমরা বাতের লোকমা খাই আরও বড় বড় মুট করে করে আঙ্গুর খায় এইভাবে আঙ্গুর আপনি একদিন খান না এর এরপরে দেখবেন যে আমার হয়ে গেছে লোটা নিয়ে দৌড় মারছেন বাথরুমের দিকে তো তাহলে বোঝা গেছে সকল এলাকার জন্য এক প্রকারের খাবার প্রযোজ্য নয় আর আমরা যেভাবে কাঁচামরিচা আর ফান্দা লবণ দিয়ে বাইখা খাই এভাবে আপনার সৌদি আন্দেরকে খাবে আর দেখেন সারাদিন তন্দ্রাতন্দ্রা হবে এরা কোনো কাজকর্ম করতে পারব না জিজ্ঞাসা করে খাওয়াইয়া দেখার না সারাদিন শুয়ে থাকবে কাজ নেই ফান্থাত আর মরিচ খেলে রামরা মশালা ফান্তা ভাত মরিচ লবণ দিয়া খাইয়া মাঠে কাঁচা বেড়ে নামিয়ে সারাদিন কাজ করি তন্দার ভাব আসে না তো এক এক এলাকার আবহাওয়ার পরিবর্তনে এলাকার পরিবর্তনে মানুষের স্বভাবের পরিবর্তনে খাবার এক এক রকম হয়ে গেছে এই যে এক এক রকম খাবার হইল এটাকে দুনিয়াবাসী কেউ পরামর্শ করে কিংবা আইন প্রয়োগ সিদ্ধান্ত নিয়েছিল না অটোমেটিক হয়ে গেছে অটোমেটিক অটোমেটিক হওয়া মানে আমার আল্লাহ করছেন যে ও বাংলাদেশি তোমাদের জন্য বাত মাস তো বাতে মাসে বাঙ্গালি আর ও পাকিস্তানি তোমাদের জন্য রুটি রুটিগোস্ত ও সোদিয়ান তোমাদের জন্য খেজুরার দুধ ও ইউরোপিয়ান তোমাদের জন্য আলু এটা তোমাদের জন্য প্রযোজ্য অটোমেটিক হয়ে গেছে এবারে আসুন এবাদত হইল রুহানি খাবার এবাদত কি রুহানি খাবার ঠিক এক এক এলাকা রুহের জন্য এক এক ধরনের রুহানি খাবার প্রযোজ্য তাই আল্লাহ আল্লাপাকুদ্রুতিভাবে ভাগ করে দিয়েছেন না হয় হজরতে ইমাম ও দারিল হিজরা ইমাম মালিক রাহেমাহুল্লাহ তালা জন্মগ্রহণ করেছেন মদিনায় মনাওয়ারায় বসবাস করেছেন মদিনায় মোনয়ারায় এতেকাল করেছেন মদিনায় মোনারায় এখনও তার কবরটি জান্নাতুল বকৃতে চিহ্নিত আছে তার ইমাম হজরত কারি নাফে রহমতুল্লাহ আলাহর সাথে কিন্তু ওনার মজাহাব মদিনায় নাই কেন ওনার মজাহাব পশ্চিমা বিশ্বে ওনার মজাহ তিউলুসিয়া ওনার মজাহাব স্পেন ওই সমস্ত দেশে ওনার মজাব মরক্কো কে ঠেলে নিল টানে নিল এই মজাহিদি কেউ ঠেলেও নেয়নি টানেও নেয়নি আমার আল্লাহ নিয়ে নিছেন তো ওই এলাকার জন্য মালকি মজাহ প্রযোজ্য ইমাম শাহি রাহেমহুল্লাহ কোরআশ বংশের মানুষ আর কোরাইশিরা বসবাস করতেও সৌদিয়ায় কিন্তু ওনার মজাব সৌদিয়ায় নেই ওনার মজাহাব আফ্রিকা কে ঠেলে নিল আমার আল্লাহ নিছেন ও আফ্রিকানবাসী তোমাদের রুহানি খাবার সাফি মজাব অনুযায়ী বেশি ফলপ্রসূ হবে তাই তোমরা এটা মানবা ইমাম আহমদ বিন হামবেল রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন এরাকে এন্তেকাল করেছেন এরাকে কিন্তু ওনার মজাব এরাকে নেই ওনার মজাব মক্কা আর মদিনায় চলতেছে কে ঠেলে নিল আল্লাহ আল্লাপাক ঠেলে নিছেন ও মক্কাবাসিরা মদিনা আমার ইমাম আহমদ বিন হামবেলের মজাহাব অনুযায়ী তোমাদের রুহানি খাবার বেশিহিত হিতকর তাই তোমরা ওনার মজাব মানবা আর ইমামুল আহিম্মা ইমামে আজম আবু হানিফা রাহেমুল্লাহ জন্মগ্রহণ করেছেন এরাক এন্তেকাল করেছেন ইরাকে তার মজাব বিশ্বের দিকে। তার মজাব ইরাক তার মজাব ইরানে তার মজহ নেপালে তার মজাব পাকিস্তানে তার মজাব আফগানিস্তানে তার মজাব উজবেকিস্তানে তার মজাব তাজকিস্তানে তার মজব তুর্কমেনিস্তানে তার মজাব তুরস্কে তার মজাব বাংলাদেশে তার মজব হিন্দুস্তানে কে ঠেলে আনল এই আমার আল্লাহর কুদরত নিয়ে আসছে যে বিশ্বের পূর্ববাসীরা তোমাদের রুহানি খাবার আমার ইমামে আজম আবু হানিফার মজাহ অনুযায়ী অধিক ফল পুষুয়ার প্রযোজ্য তোমরা এটা গ্রহণ করবা না হয় কেউ তো পরামর্শ করে মজহাব বাঘ করেনি যে চলো পূর্ব প্রান্তওয়ালারা হানফি মজাব মানবে পশ্চিম প্রান্থওয়ালারা মালিকি মজহাব মানবে মধ্যপ্রাচ্যওয়ালারা হামবেলি মানবে আর আফ্রিকানরা সাফি মানবে তো পরামর্শ করছিল আমার আল্লাহ নিয়ে নিছেন এভাবে বাঘ হয়ে গেছে এবার এটা তো বাস্তব কথা এবার আসুন কোরআনের দলিল আমার আল্লাহ চাইছেন এভাবে বাঘুক কিভাবে চাইলেন আল্লাপা কোরআনে কারিমে বলছেন তার তালাক প্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবে তিন কুরু দিয়ে কুরু কুরুগি ডিকশনারি আর অভিধান খুললে দেখা যায় কুরুর দুই অর্থ তাও দ্বিমুখী অর্থ বিপরীতমুখী অর্থ কুরুর এক অর্থ হল তুহর মানে পবিত্রতা কুরুর আর এক অর্থ হল হায়জ মানে অপবিত্রতা দুইটাই অর্থ তাইলে এখন এই কুরুর অর্থকে আমরা পবিত্রতা মানব না আমরা অপবিত্রতা মানব কোনটা ইমাম সাফি রহমতুল্লাহ আলাই পবিত্রতা মানেন কিছু দলিল পেশ করেন সাফি মজাহাবলারা পবিত্রতা দিয়ে ইদ্যুৎ পালন করে আর ইমামুল আইম্মা ইমাম আজম আবু হানিফা রাহেমহল্লা কুরুর অর্থ বলেন হায়েজ অপবিত্রতা উনিও কিছু দলিল পেশ করেন এই হিসাবে আমরা ইদ্যত পালন করি তালাক মহিলার জন্য তিন হায়েজ যদি আমার আল্লাহ এই ভাগটা না চাইতেন আর আমার আল্লাহর দৃষ্টিতে কুরুর মানে তুহুর হইতো তাহলে সালা সাঁতা আতাহার বললে কি সমস্যা ছিল আর যদি আমার আল্লাহর দৃষ্টিতে কুরু অর্থ হায়েজে হইত তাহলে সালাছাঁতা হিয়াজ বললে কি সমস্যা ছিল আল্লাপাক হিয়াজ বললেন না যদি বলতেন আমাদের মতানৈক্য হইত না আতাহার যদি বলতেন মতানক্য হইতো না হিয়াজও বললেন না আথারও বললেন না কুরু বললেন আমরা ফেসে ফড়লাম তার মানে আমার আল্লাহ চান যে দুটার উপরে আমল হোক এজন্য জন্য কুরু বলছেন তো আল্লাহ চান চার মজাহের উপর আমল হোক এই জন্য আল্লাপাক চারদিকে চার মজাহকে নিয়ে নিছেন এটা ইচ্ছা করে কেউ ভাগ করেনি আমার আল্লাহ কুদ্রুতিভাবে ভাগ করে দিয়েছেন এখন প্রশ্ন ক আল্লাহ এক রাসুল এক কোরআন এক ইসলাম এক মজাব চারটা কেন হবে প্রশ্ন একসাথে কি চারটা হক হইতে পারে যে কোন একটা হক হবে একসাথে দশটা হক হইতে পারে একটা দৃষ্টান্ত নেন দৃষ্টান্তটা আমার নয় তারা যাকে দিয়ে উদৃতি দেয় হজরতে ইমাম তারাফি রহমতুল্লাহ আলাই উনি দৃষ্টান্ত দিতেছেন দশজন বড় বড় আলেম এক জায়গায় গেছে প্রত্যেকের সাথে দশজন করে অনুসারীও আছে মোট কয়জন হইলেও একশো একশো দশজন মার্শাল একশো দশজন মানুষ কিন্তু ওই জায়গায় ক্যাবলা কোন দিকে কেউ জানে না কাউকে জিজ্ঞেস করবে এমন লোকও নেই এখন ইসলামের শরীয়ত কি বলে দশজন বড়ো বড়ো আলেম এক জায়গায় প্রত্যেকের সাথে দশজন অনুসারী আছে এই একশো দশজন মানুষ ক্যাবলা কোন দিকে কেউ জানে না কাউকে জিজ্ঞেস করবে এমন মানুষও নেই এখন কি করবে ইসলাম বলে তাহারই করবে তাহারি মানে এসতেহাদ এসতেহাত মানে গবেষণা এখন প্রত্যেকে গবেষণা করো কোন দিকে হইতে পারে তো যে দর্জন দর্জন করে অনুসারী বলে আমরা মূর্খ মানুষ ডান বাম চিনি না আমাদের হুজুর যা বলে আমার না সাল্লাম না তা আমরা মানি এখন দশ হুজুরে গবেষণা করে দশ হুজুরের ক্যাবলা দশ দিকে ঠিক হয়েছে হইতে পারে কি না হইতে পারে এখন হুকুম কি যার গবেষণায় যেদিকে ক্যাবলা মনে হয়েছে তাকে সেদিকে ফিরে নামাজ পড়াই ফরজ অন্যদিকে ফিরি হলে তার নামাজ হবে না তো দশজন দশ দিকে ফিরি ফুরতেছে আর প্রত্যেকের সাথে দশজন অনুসারী আছে সেরা আল্লাহ আকবর নিহত বানসে দর দিকে ফিরিয়ে ফুরছে বলেন নামাজকে শুধু এক আলামের আর তার অনুসারীদের কবুল হবে না সকলের হবে সকলের হবে দশটাই হক হতে পারে একজনেরও ক্যাবলার দিকে নামাজ হয়নি হতে পারে না বাস্তব ক্যাবলা যেদিকে হইতে পারে একজনেরও হয়নি তারপরও দশজনের নামাজ কবুল দশটাই হক ঠিক তেমনিভাবে মাজহাবও চারটা একসাথে হক হইতে পারে যদিও কোরআন এক রাসুল এক হাদিস এক ইসলাম এক তারপরও চার মজাহ হক হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহিবুজার তৌফিক দান করুন খামাখা হানাফি মজাব আল্লাম শেখ আর আমরা হইলাম হাদিসের অনুসারী এটা হলো দাবি আহলে হাদিস বাইদের লক্ষ্মীপুরের ঘটনা মদিনা বার্সি থেকে লেখাপড়া আসছেন একজন আইসায় দেশে ফুতুয়া হানাফি মসাহ যারা মানে এরা মোশিফ এলাকার মধ্যে বিভ্রান্তি এলাকার লোকজন কয় ঠিক আছে হুজুর আমরাও হানাফি মজাহ এক হুজুর আনি আপনিও আসেন একসাথে সিদ্ধান্ত হইয়া যাক কয়ে ঠিক আছে তো মুফতি ইদ্রিস সাহেবকে নিয়েছেন আরও হে হুজুরকেও আনছেন হাজার হাজার মানুষ সামনে দুই হুজুরের বহস তো মুফতি ইদ্রিস জিজ্ঞেস করলেন ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মজাব আল্লাহ মুর্শেক আসলে আপনি বলেন না এরা খামাখা আপনাকে বদনামি করার জন্য কথা বলে কয় না আমিও বলি হানাফি মজাবুল্লাহ মুশ্রেক কয় কেন ক আল্লাহর নবি বাদ দিয়ে আবু হানিফাকে মানে এই জন্য মোর্শেককে চন্দ্র দোলে ক আচ্ছা ভাই আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল আমাদের মসজিদের ইমাম শাহ হুজুরে পড়াইছি ইমাম শাহ হুজুর হানাফি না আলহাদিস কয় হানফি তাই হানফি তো মুর্শেক মোর্শেকের বিয়ে পড়াইলে কি বিয়ে হয় তো বিয়ে তো হয় না তো বিয়ে না হইলে এই এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে বিয়ে তো হয়নি এটা হালাল হালালদাদা না হারাম হারামদাদা ওনার কথা ক হয় না এখন সব শ্রোতারা না রে তবির আল্লাহ অকবর উমক মলবী হারামদাদা উমুক মলবী হারামদাদা বিশেষ করছে এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্টেজ থেকে নামে এখন হারাম এখন হারামদাদা এসেছিস আল্লা বাফ করু আসলে ইমাম মানা এটা সিরিক নয় এটা সিড়িক নয় কেন দেখেন আমাদের দেশের একটা সংবিধান আছে কিনে প্রত্যেক দেশের একটা সংবিধান আছে কি না সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আছে এখন আমি সংবিধান করতে পড়তে একটা ধারা বুঝলাম না না বুঝলে আমরা কি করি যারা বোঝে লয়ার আইনজীবী ব্যারিস্টার তাদের কাছে যাই যে জনাব এটা বুঝি না একটু বুঝাইয়ে দেন লয়ার আর আইনজীবী আমাকে ধারাটা বুঝাই দিলেন আমি সেই বুঝ অনুযায়ী ধারা মেনে চললাম এটা সংবিধান মানা হইলো না আইনজীবীকে মানা হলো। সংবিধান মানা হইল আইনজীবী তো বুঝাই দিয়েছেন তাকে মানা হয়নি ঠিক তেমনি ভাবে আমাদের সংবিধান হইল কোরআনার হাদিস অনেক দ্বারা বুঝি না আমাদের ইমামরা বুঝাই দিয়েছেন তো ওই বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানা মানে কি ইমাম মানা না কোরআন হাদিস মানা কোরআন হাদিস মানা এই সহজ কথাটা আহলে হাদিস ভাই এরা বোঝে না বুঝবে বা কীভাবে বুঝলে তো তাকলিদ করতো ইমাম মানত বুঝব দি নেই এটা তো পরিচয় বহন করে ইমাম মানে না তাকলিদ মানে না এদিকে বলে তাকলিদ শিদিক এদিকে এই হাদিসটা সহি সহি কে বলছে রাসুল বলে গেছেন যে হাদিস সহি বলছে তো কোনো একজন হাদিসের ইমাম এ হাদিস জরিফ রাসুল বলে গেছেন না কোনো একজন হাদিসের ইমাম বলছেন জরিফ তো হাদিস শহীদ জরিফ এটা যদি আমি কোন ইমামের উদ্ধৃতি দিয়ে বলি এটা শিরিক হয় না আর ফেকার মা সালা ইমামের উদ্ধৃতি দিয়ে বললে এটা শিরিক হয় এই দুই রকম বিবেচনা কেন এগুলো হলো হাস্যকর একটা সম্প্রদায় ফ্যাতনা সৃষ্টি করতেছে এই জন্য ভূ সতর্ক থাকবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি বুজদান করুন সুবহান